রহমে আলিফ্ল রহকিমতুল হকিমিন খবীর ज्ञामयज निकट हित आया समूह सुस्पष्ट सुबिन और पर इदत करा অবশ্যই আমি তাহার পক্ষ হইতে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা হাসনিক আরো যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাহার দিকে প্রত্যাবর্তন কর তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন উপভোগ করিতে দিবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করিবেন যদি তোমরা মুখ ফিরে নাও তবে আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহা মহাদিবসের শাস্তির আল্লাহর নিকটেই তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান সাবধান নিশ্চয় উহারা তাঁহার নিকট গোপন রাখিবার জন্য উহাদের বক্ষ দ্বি করে সাবধান वस्त्रे आच्छादित करोपन कर प्रकाश कर ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবৈধ সুস্পষ্ট কিতাবে সব কিছুই আছে وَهُوَ الذيذ خَلَقَ السَّمواتِ وَالأَبَّّ فيِي سِتَّةِ أََامِ وَكَانانَ عَرْشهُ على المَاءَِبلَلَُكُمْ لَبلَلُوَكُمْ أَّكُم أَحْسَنُ عملَا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 शमंडल पृथ्वी छहर आड़स पानी तुम्हारे मध्य क्या कर्म श्रेष्ठ ताीक्षा कर मृत्यूर पर तुम्हरा अवश्य उत्थित हईब काफिर निश्चय इो सुष्ट जदू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 निर्दिष्टकाली उ शि स्थगित रखी तब उा निश्चय किस उ निवारण कर दिन उ निकट इहािबी उहर निकट हईते उवृत्त करा जहाँ लइया उहारा ठपठप विद्रूप था कर তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে যদি আমি মানুষকে আমার নিকটে অনুগ্রহ আস্বাদন করাই ও পরে তাহার নিকটেতে উহা প্রত্যাহার করি তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হইবে আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করিবার পর আমি তাহাকে সুখ সম্পদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলবে আমার বিপদ আপদ কাটিয়া গিয়াছে আর সে তো হয় উৎফুল্ল ও অহংকারী কিন্তু যাহারা ধৈর্যশীল ও সৎকর্ম তাহাদেরই জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার তি কুমূ হল অব ইহীন সদরুখলুকুল উম জিলা লাইখনৌ যাহ মল إِن তবে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহার কিছু তুমি বর্জন করিবে এবং ইহাতে তোমার মন সংকুচিত হইবে এই যে তাহারা বলে তাহার নিকট ধন পেরিত হয় না কেন অথবা তাহার সঙ্গে ফিরিশতে আসে কেন তুমি তো কেবল সতর্কারী এবং আল্লাহ স্বেষ কর্ম বিধায়ক মুফত রি তুম সি তাহারা কি বলে শেয়াহ নিজে রচনা করি আছে বল তোমরা যদি সত্যবাদী হও তবে তোমরা ইহার অনুরূপ 10টি সরচিত সুরে আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো ডাকিয়া নাও ফা ইল্লাম ইস্তাজীবু লাকুম ফআলমু আনমা উনজিলা বিইলমিল্লাহি ওয়া আনলা যদি তাহারা তোমাদের আহ্বানে সাড়া না দেয় তবে জানিয়া রাখো ইহা তো আল্লাহরি ইলাম মুতাবিক অবতীর্ণ এবং তিনি বেদিত অন্য কোন ইলাহ নাই তা হইলে তোমরা আত্মসমর্পণকারী হইবে কি مَنْ كان يريد حياه الدنيا وزينتها نوفئ اليهم اعمالهم فيها نوفئ اليهم اعمالهم فيها وهم فيها لا يبخسون جيڪو পার্থিব જીવન او 우허 শোভা কামনা করে دنیاই আমি উহাদের কর্মের পূর্ণ এবং সেখানে তাদেরকে কম দেওয়া হইবে না উহাদের জন্য আখিরাতে দোজক ব্যতীত অন্য কিছু নাই এবং উহারা যাহা করে আখি রাতে তাহলে নিষ্ফল হইবে এবং উহারা যাহা করিয়া থাকে তাহলে وَمَي يَكْفُر بِه مَِ الأأَحزَابِ فًَا النَّارُ مَوْوعدُ فَلَا تَكُ فيِي مِرِييَةِ مِن إِهُ الحَقُّ مِروَبِّكَ وَلَك أَكثَرًا سِلََا يؤمنِنُ تَهرَكِ وَهَد الْ الشَمُلُ যাহারা প্রতিষ্ঠিত উহাদের প্রতিপালক স্পষ্ট প্রমাণের উপর যাহার অনুসরণ করে তাহার পেরিত সাক্ষী এবং যাহার পূর্বে ছিল ও উহারাই ইহাতে বিশ্বাসী অন্যান্য দলের যাহারা ইহাকে অস্বীকার করে দোজকি তাহাদের প্রতিশ্রুত স্থান সুতরাং তুমি ইহাতে সন্দিগ্ধ হইও না ইহা তো তোমার প্রতিপালক পেরিত সত্য কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না যাহা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে तादर जालिम आर के उदर के उपस्थित करहर प्रतिपालक सम्मुखे सीबी इतिपालकरुदे मिथ्या सल्ला जालीम الذين يصدون عن سبيل الله وَجَهُ بِالآخَِةِهُ كَافِرُون جَهرََّربتِ بعد كافرون উল ই কলম্য কুণু মোর্জিজি নয় নো লাহিমিন উলিয়া ফুল হলাদ উহারা পৃথিবীতে আল্লাহকে অপারক করিতে পারিত না এবং আল্লাহ ব্যতীত উহাদের অপর কোনো অভিভাবক ছিল না উহাদের শাস্তি দ্বিগুণ করা হইবে উহাদের শুনিবার সামর্থ্য ছিল না এবং উহারা দেখিত না নিজেদেরই ক্ষতি করিল এবং উহরা যে অলিক কল্পনা করিত তাহা ওয়াদের নিকট হইতে উদাউ হইয়া গেল হুম নিঃসন্দেহ যারা মুমিন সৎকর্ম পরায়ন এবং তাহাদের প্রতিপালকের প্রতি বিনয় অবনত তাহার এই অধিবাসী সেখানে তাহার স্থায়ী হইবে দল দুটির উপমা অন্ধ ও বথিরের এবং চুস ও শ্রবণ শক্তি তুলনায় এই দুই কি সমান তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না सम्प्रदायर निकट पाठिया से बलिया तुम्हारे प्रकाश्य सतर्क करी जान तुम्हरा अल्लाह व्यतीत अपर किचुरबाद ना करो आमी तो तुम्हारे एक मर्मतुदुर दिवस शास्ति आशंका करी সকাল কৌমি মশ নাক ইন হুম আরা বর مِنْ মরাল তাহার সম্প্রদায়ের প্রধানেরা যারা ছিল কাফি তাহারা বলিল আমরা তোমাকে তো আমাদের মতো মানুষ ব্যথিত কিছু দেখিতেছি না আমরা তো দেখিতেছি তোমার অনুসরণ করিতেছে তাহারাই যারা আমাদের মধ্যে বাহ্য দৃষ্টিতে অধম এবং আমরা আমাদের উপর তোমাদের কোনো সে বল হে আমার সম্প্রদায় তোমরা আমাকে বল আমি যদি আমার প্রতিপালক পীড়িত স্পষ্ট নিদর্শনে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাহার নিজ অনুগ্রহ দান করিয়া থাকেন আর ইহা তোমাদের নিকট গোপন রাখা হইয়াছে আমি কি এই বিষয় তোমাদেরকে বাধ্য করিতে পারি যখন তুমরা ইয় পছন্দ করো ওয় কৌমিল চনা করি না আমার পারিশ্রমিক আল্লাহরই নিকট এবং মুমিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নয় তারা নিশ্চিতভাবে ভাবে তাহাদের প্রতি বালকের সাক্ষাৎ লাভ করিবে কিন্তু আমি তো দেখিতেছি তোমরা এক অজ্ঞ সম্প্রদায় وَيَا قَوْمِ مَنْ يَنْصُرُنِي مِنَ اللَّهِ إِنطَرَتْتُهُمْ أَفَلَا تَذَكَّرُونَ هَيَ hey, آمَارَ شَمْفَرَدَائِ آمَنِ جُدِ تَحَدْرِكَ تَعْرَيَا دَئِ تَوَيَ آلَّهُ وِي تَعْمَا كَيَ رُخْخَا كُرِبَي تَوَوْ كِي تُمْرَا اُفْوَدَشْ غُرْحَن كُرِبَي نَا وَلَا অকুল উল খুম وَلَا হজ ইনু আল মুবুল ইন্ম কুমল অকুল উলি লী নী আয়ু নুখুম লি উহম্লাহু হৈর আমি তোমাদেরকে বলি না আমার নিকট আল্লাহর ধনভান্ডার আছে আর না অদৃশ্যের সম্বন্ধে আমি অবগত এবং আমি বলি না যে আমি ফিরিস্তা তোমাদের দৃষ্টিতে যাহারা হেও তাহাদের সম্বন্ধে আমি বলি না যে দান আছে আমি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হইবান তাহারা বলিল হে তুমি তো আমাদের সঙ্গে বিতণ্ডা করিয়াছ তুমি বিতণ্ডা করিয়াছ আমাদের সঙ্গে অতিমাত্রায় সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। আনায়ন করমায় সে বলিল ইচ্ছা করিলে আল্লাই উহা তোমাদের নিকট উপস্থিত করিবেন এবং তোমরা উহা ব্যর্থ করিতে পারিবে না আমি তোমাদেরকে উপদেশ দিতে চাইল আমার উপদেশ তোমাদের উপকারে আসিবে না যদি আল্লাহ তোমাদেরকে বিভ্রান্ত করিতে চান তিনি তোমাদের প্রতি এবং তাহারই নিকট তোমাদের প্রত্যাবর্তন তাহারা কি বলে যে সে ইয়া রচনা করিয়াছে বল আমি যদি ইয়া রচনা করিয়া থাকি তবে আমি আমার অপরাধের জন্য দায়ী হইব তোমরা যে অপরাধ করিতেছ তা হইতে আমি দায়মুক্ত ওয়া ওহিয়া ইলা নূহিন আন্নাহু লয়ুমিন মিন কওমিকা আমান নহের প্রতি প্রত্যাদেশ হইয়াছিল যাহারা ইমান আনিয়াছে তাহারা ব্যতীত তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনো ইমান আনিবে না সুতরাং তাহারা যাহা করে তর জন্য দুঃখিত হইয়াও না তুমি আমার তত্ত্বাবধানে ও আমার প্রত্যাদেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যাহারা সীমা লঙ্ঘন করিয়াছে তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না তাহারা তো নিমজ্জিত হইবে সে নৌকা নির্মাণ করতে লাগিল এবং যখনই তাহার সম্প্রদায়ের প্রধানেরা তাহার নিকট দিয়া যাইত তাহাকে উপহাস করিত সে বলিত তোমরা যদি আমাকে উপহাস করো তবে আমরাও তোমাদেরকে উপহাস করিব যেমন এবং তোমরা অচিরেই জানিতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনা দায়ক শাস্তি اور تحر روپر اپتی تو ہی بستائی شاستی حتی اذا جاء امرنا وفارتن نور قل نحمل فيها من كل زوجين اثنائی قل نحمل فيها من كل زوجين اثنيين و أهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل أبو شكاكونا أمار عدي شاشيلا أبو أن أتلقى أتلقى أمي بوليلام ইহাতে উঠাইয়া নাও প্রত্যেক শ্রেণীর যুগলের দুইটি যাদের বিরুদ্ধে পূর্ব সিদ্ধান্ত হইয়াছে তাহারা ব্যতীত তোমার পরিবার পরিজনকে এবং যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে তার সঙ্গে আনিয়াছিল অল্প কয়েকজন সে বলিল আল্লা নামে আমার অবশ্যই ক্ষমাশীল পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে ইয়া তাহাদেরকে লইয়া বহিয়া চলিল নুহ তাহার পুত্রকে যে পৃথক ছিল আহ্বান করিয়া বলিল হে আমার পুত্র আমাদের সঙ্গে আরোহণ কর এবং কাফিরদের সঙ্গী হইয় না قَالَ سَآوِي إِلَى جَبَلِي يَعْصِمُنِي مِنَ الْمَاءِ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَ الرَّحِمِ وَحَالَ بَيْنَهُمَ الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ شيء بوللو. আমি এমন এক পর্বতে আশ্রয় লইব যাহা আমাকে প্লাবন হইতে রক্ষা করিবে সে বলিল আজ আল্লাহর হুকুম রক্ষা করিবার কেহ নাই তবে যাহাকে আল্লাহ দয়া করিবেন সে ব্যতিত ইহার পর তরঙ্গ উহাদেরকে বিচ্ছিন্ন করিয়া দিল এবং সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হইল ইয়ার পর বলা হইল হে পৃথিবী তুমি তোমার পানি গ্রাস করিয়া নাও এবং হে আকাশ খান্ত হও। ইহার পর বন্যা কার্য সমাপ্ত হইল নৌকা পর্বতের উপর হইল এবং বলা হইল জালিম সম্প্রদায় ধ্বংস হোক আমার পুত্র আমার পরিবার ভুক্ত এবং আপনার প্রতিশ্রুতি সত্য আর আপনি তো বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক তিনি বলেন হেন সে তো তোমার পরিবার ভুক্ত নয় সে অবশ্যই অসৎকর্মপরায়ণ সুতরাং যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে আমাকে অনুরোধ করিও না আমি তোমাকে উপদেশ দিতেছি তুমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হোমি से बलिल हे हमारतिपालक विषय ज्ञान नहीं विषय जहाँ आप अनुरोध ना करी ये अपनाररण लईते आपनी जी के क्षमा ना करें दया ना करें तब क्षतिग्रस्त अंतर्भुक्त होब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 হে নু অবতরণ করা আমার পক্ষ হইতে শান্তি ও কল্যাণ সহ এবং তোমার প্রতি ও যে সমস্ত সম্প্রদায় তোমার সঙ্গে আছে তাহাদের প্রতি অপর সম্প্রদায় সমূহকে আমি জীবন উপভোগ করিতে দিব পরে আমা হইতে মরমন্তুর শাস্তি ওয়াদেরকে স্পর্শ করিবে এই সমস্ত অদৃশ্য লোকের সংবাদ আমি তোমাকে ওই দ্বারা অবহিত করিতেছি যাহা ইয়ার পূর্বে তুমি না এবং তোমার সম্প্রদায়ও জানিত না সুতরাং ধৈর্য ধারণ করো শুভ পরিণাম মুক্তা কি আদ জাতির নিকট ওয়েদের ভ্রাতা হুদকে পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য তো কেবল মিথ্যা রচনা কারি হে আমার সম্প্রদায় আমি ইহার পরিবর্তে তোমাদের নিকট পারিশ্রমিক যাচনা করি না আমার পারিশ্রমিক আছে তাহারি নিকট যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তোমরা কি তবু অনুধাবন করিবে না ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম তুবু ইলাইহি ইুগসিলিস সামা আলাইকুম মিডরা يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدَكُمْ قُوَّةً إِلَىٰ قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّو مُجْرِمِينَ هِي آمار شمپردائي تمرا تمہا در پرتبالوکا نکت خما پراتھونا کرو اتا پر تحاد دیکھی فریعاشو تینی تمہا در جن এবং আলি হাত বলিল হে হুদ তুমি আমাদের নিকট কোন স্পষ্ট প্রমাণ আনায়ন করাই তোমার কথায় আমরা আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করিবার নহি إِنَّ قُولُ إِلَّا اَعْتَرَاكَ بَعْضُ آلِهَتِنَا بِسُوءٍ قَالَ إِنِّي أُشْهِدُ اللَّهَ وَاشْهَدُ أَنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُ से आल्लाओ सी हिस्चे मुक्त जहाँ तुम्हरा आल्लार शरिक कर সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো অত আমাকে অবকাশ দিও না আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর এমন কোন জীবজন্তু নাই যে তাহার পূর্ণ আত্মাধীন নয় নিশ্চয় আমার প্রতিপালক আছেন সরল পথে ফি কৌমন হুস ইন হফি অতপর তোমরা মুখ ফিরাইয়া লইল আমি তোমাদের নিকট পেরিত হইয়াছি আমি তো তাহা তোমাদের নিকট পৌঁছাই এবং আমার প্রতিপালক তোমাদের হইতে ভিন্ন তোমাদের কোনলাভিষিক্ত করিবেন এবং তোমরা তাহার কোন ক্ষতি সাধন করিতে পারিবে না নিশ্চয়ই আমার প্রতিপালক সমস্ত কিছু রক্ষণাবেক্ষণকারী والذين آمنوا معه برحمه منا ونجیناهم ونجيناهم من عذاب غليظ एवं जब हमार निर्देश আসিল তখন আমি হুদ ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল रक्षा करह कठिन शास जी तहर प्रति पारक निदर्शन अस्वीकार कर रसुलगन के এবং উহারা প্রত্যেক উদ্ধরাচারীর নির্দেশ অনুসরণ করিয়াছিল করা প্রতি পালককে অস্বীকার করিয়াছিল জানিয়া রাখো ধ্বংসই হইল পরিণাম আদের যারা হুদের সম্প্রদায় ই निकट ता भ्रताा साली से सम्प्रदाय तुम्हरा आल्लाबाद करतीत इलाह नुमिका हईते सृष्टि कर उहाते ही तुम बसबाश कर सूतरा तुम्हारा ताहार निकट क्षमा प्रार्थना करो और ताहर दिखे प्रत्यवर्तन करो निश्चय निकटे आहवान साड़ा दें قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا কবল হত্নময় نعبد ما يعبد ও ইন্দন লফি شك مما তদন ইলি মুরী हे साली इमी छिले आशा स्थल तुम्हें कि निषेध करबाद करते इबादत करित पितृपुरुष अवश्य विभ्रांति कर सन्देह रही से विषय যাহার প্রতি তুমি আমাদেরকে আহ্বান করিতেছ কলি তে বলিল হে আমার সম্প্রদায় তোমরা কি ভাবিয়া দেখেছ। আমি যদি আমার প্রতি স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হইয়া থাকি এবং তিনি যদি আমাকে তাহার নিজ অনুগ্রহ দান করিয়া থাকেন তবে আল্লাহর শাস্তি হইতে আমাকে কে রক্ষা করিবে আমি যদি তাহার অবাধ্যতা করি সুতরাং তোমরা তো কেবল আমার ক্ষতি বাড়াইয়া দিতেছি হে আমার সম্প্রদায় ইহা আল্লাহরই উষ্টি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ ইহাকে আল্লাহর জমিতে চরিয়া খাইতে দাও ইয়াকে কোনো কষ্ট দিও না কষ্ট দিলে আশু শাস্তি তোমাদের উপর আপতিত হইবে কিন্তু উহারা উহাকে বধ করিল অতঃপর সে বলিল তোমরা তোমাদের গৃহে তিন দিন জীবন উপভোগ করিয়া নাও ইহা একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হইবার নয় فَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجْجَيْنَا صَالِحًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَتٍ مِنَّا وَمِنْ خِزْي يَوْمِئِذٍ إِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيزِ جَكَنْ آمَنْ نِدَّشَ عَشِلُو تَكَنْ آمِنْ سَعَلِي وَتَّهَرْشَنْجَ جَهَرَا তাহাদেরকে আমার অনুগ্রহ রক্ষা করিলাম এবং রক্ষা করিলাম সেই দিনের লাঞ্চনা হইতে অতঃপর যাহারা সীমা লঙ্ঘন করিয়াছিল মহানাত তাহাদেরকে আঘাত করিল ফলে উহারা নিজ নিজ গৃহে নত যেন অবস্থায় শেষ হইয়া গেল যেন তাহারা সেখানে কখনো বসবাস করে নাই জানিয়া রাখো সামুদ সম্প্রদায় তাহাদের প্রতি বালককে অস্বীকার করিয়াছিল জানিয়া রাখো। ثngxই হইল সামুদ সম্প্রদায়ের পরিণাম ওয়ালাকাদ জাআ আরাসুলুনা ইব্রাহীমা বিল বুশরা ক্বালু সালামান ক্বালা সালাম ফামা লাবিসা আমার সালাম সালাম এক কাবাবতৃত গোবৎসর লইয়া আসিল সে যখন দেখিল তাহাদের হস্ত উহার দিকে প্রসারিত হইতেছে না তখন তাহাদেরকে অবাঞ্ছিত মনে করিল এবং তাহাদের সম্বন্ধে তাহার মনে ভীতি সঞ্চার হইল তাহারা বলিল ভয় করিও না আমরা তো লুথের সম্প্রদায়ের প্রতি প্রেরিত হইয়াছি আর তাহার স্ত্রী দণ্ডায়মান এবং সে হাসিয়া ফেলিল অতপর আমি তাহাকে ইসাকের ওইসাকের পরবর্তীবাদ দিলাম সে বলিল কি আশ্চর্য সন্তানের জননী হইব আমি যখন আমি বৃদ্ধা يبقى اي امار شامي بردو يابو الشو يكا ادبود بيپار قالوا أتعجبين من أمر الله رحمت الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد تهارا بولي আল্লাহর কাজে তুমি বিশ্বাস বোধ করিতেছ হে পরিবার তোমাদের প্রতি রে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ তিনি তো প্রশংসার সম্মানার অতঃপর যখন ইব্রাহিমের ভিত্তির দূরীভূত হইল এবং তাহার নিকট সুসংবাদ আসিল তখন সে লুতের সম্প্রদায়ের সম্বন্ধে আমার সঙ্গে বাদ অনুবাদ করিতে লাগিল ইব্রাহিম তো অবশ্যই সহনশীল কোমল হৃদয় শতত আল্লাহ অভিমুখী হে ইবরিম ইয়া হইতে বিরত হও তোমার প্রতি বিধান আসিয়া পড়িয়াছে উহাদের প্রতি তো আসিবে শাস্তি যাহা অনিবার্য এবং যখন আমার পীড়িত ফিরিস্তাগণ লুতের নিকট আসিল তখন তাহাদের আগমনে সে বিষণ্ন হইল এবং নিজেকে তাহাদের রক্ষায় عَشَمَتْ مُنَهِ كُرِيلُ وَأَبَوَلِيلُ يَهَن نِدارُن دِين وَجَاءَ أَوْ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِن قَبْلُ كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَا قَوْمِ هَأَ أُولَئِكَ بَنَاتُهُنَّ أَطْهَرُ لكم তাহার সম্প্রদায় হইয়া ছুটি আসিল এবং পূর্ব হইতে তাহারা কুকর্মের লিপ্ত ছিল সে বলিল হে আমার সম্প্রদায় ইহারা আমার কন্যা তোমাদের জন্য ইহারা পবিত্র সুতরাং আল্লাহকে ভয় করো। এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে হেও করিও না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নাই তাহারা বলিল তুমি তো জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নাই আমরা কি চাই তাহা তো তুমি জানোই সে বলল তোমাদের উপর যদি আমার শক্তি থাকিত অথবা যদি আমি আশ্রয় লইতে পারিতাম কোন সুদৃঢ় স্তম্ভের কলুয়ালু ইন্সি কালাই يصلوا إليك فأسل بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح রাত্রির কোন এক সময়ে তোমার পরিবার বর্গ সহ বাইর হইয়া পড়ো এবং তোমাদের মধ্যে কেহ পিছন দিকে তাকাইবে না তোমার স্ত্রী ব্যতীত উহাদের যাহা ঘটিবে তাহারও তাহাই ঘটিবে নিশ্চয় প্রভাত উহাদের জন্য নির্ধারিত কাল প্রভাত কি নিকটবর্তী নয় ফলিয় অতঃ্পর যখন আমার আদেশ আসিল তখন আমি জনপদকে উল্টাইয়া দিলাম এবং ক্রমাগত বর্ষণ করিলাম যাহা তোমার প্রতিভাল নিকট চিহ্নিত ছিল ইহা জালিমদের হইতে দূরে নয় ওলিয়ান মিন ইন মিকমি ইমু ই मदायनबासी निकटता भ्रतारे पाठिया सम्प्रदाय तुम्हरा आल्लाबाद करतीत तुम्हारे अन् इलाह नई मपे और ओजने कम करिय तुम्हारे समृद्धिशाली देखते क्यु तुम्हारे आशंका कर सर्वग्रासी दिवस शास्ति হে আমার সম্প্রদায় তোমরা ন্যায়সঙ্গত ভাবে ও ওজন করিও লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিবর্য সৃষ্টি করিয়া বেড়াইও না যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত যাহা বাকি থাকিবে তোমাদের জন্য তাহা উত্তম আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই মনশ ইন্ হালি মুহরা বলিল হে সুয়েব তোমার সালাদ তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষেরা যাহত করিত হইবে অথবা আমরা আমাদের ধন সম্পদ সম্পর্কে যা করি তাহাও তুমি তো অবশ্যই সহি اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ উনি से बलिल हे हमार सम्प्रदाय तुम्हरा भाविया देखाच की पालक प्रमाण प्रतिष्ठित हाथ थी जी ताहर निकट हईता उत्कृष्ट जीवन उपकरण दान कर तब कित्य हईते वरत थकबे जहाँ निश्चित करी निजे कर इच्छा करा तो मत संस्कार कर आल्लार ही सहारे আমি তাহার উপর নির্ভর করি এবং আমি তাহারই অভিমুখীন হে আমার সম্প্রদায় আমার সঙ্গে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যাহাতে তোমাদের উপর তাহার অনুরূপ বিপদ আপতিত হইবে যাহা আপতিত হইয়াছিল নুহের সম্প্রদায়ের উপর অথবা হুদের সম্প্রদায়ের উপর কিংবা সালিহের সম্প্রদায়ের উপর আর লুতের সম্প্রদায় তো তোমাদের হইতে দূরে নয় তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাহার দিকে প্রত্যাবর্তন করো আমার প্রতিপালক তো পরম দয়ালু قالوا قل يا شعيب ما نفقه كثيرا مما تقول واننا لنراك فينا ضعيف ولولا رحمتك لرجمناك وما انت علينا معزز وهرابيلو يا شعيب তুমি তাহার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বল দেখিতেছি তোমার স্বজন ان ربي بما تعملون محيط شبলল হে আমার সম্প্রদায় তোমাদের নিকট কি আমার সজন বর্গ আল্লাহ অপেক্ষা অধিক শক্তিশালী তোমরা তাকে সম্পূর্ণ পর্যবেক্ষতে ফেলি রেখে আছো তোমরা যাহা করো আমার প্রতিপালক अवश्य তাহা পরিবেষ্টন করিয়া আছেন ওহে কওমি اعملوا على مكانتكم انني عامل হে আমার সম্প্রদায় তোমরা সস অবস্থায় কাজ করিতে থাকো আমিও আমার কাজ করিতেছি তোমরা শীঘ্রই জানতে পারিবে কাহার উপর আসিবে লাঞ্ছনা দায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী সুতরাং তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি وَلَمَّ جَ أَأَمرونَ نَ الجَّينَا شعبَو وََّذ نَ آممَنوا مَعَهُ بَِرحْمَةٍ مِن وَأَخَذَتِ الذيينَ وَلَمُ الصَّيحَةُ فَأَصَْح فيِي دارِهِم جَافِمِين جَكَُ <تصفيق> مَر الدشَشِلُ تَكَُ مِشاب ও তাহার সঙ্গে যাহারা ইমান আনিয়াছিল তাহাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করিয়াছিলাম অতঃপর যাহারা সীমা লঙ্ঘন করিয়াছিল মহানাদ তাহাদেরকে আঘাত করিল ফলে উহারা নিজ নিজ গৃহে নত জানু অবস্থায় পড়িয়া রহিল যেন তাহারা সেখানে কখনো বসবাস করে নাই धंसिल मदायन वासि परिणाम जे भाव ध्वसर निर्देशना बोली स्पष्ट प्रमाण सब पाठाइया وما امر فرعون برشيد فرعون ও তার পুত্র দندرনিকট কিন্তু তারা ফেরাউনের কার্যকলাপের অনুসরণ करीत এবং ফেরাউনের কার্যকলাপ ভালো ছিল না সে কিয়ামতের দিন তার সম্প্রদায়ের অগ্রভাগে থাকিবে এবং সে উহাদেরকে লইয়া দোকে প্রবেশ করিবে যেখানে প্রবেশ করানো হইবে তা কত নিকৃষ্ট স্থান এই দুনিয়ায় উহাদেরকে করা হইয়াছিল অভিশাপগ্রস্ত এবং অভিশাপগ্রস্ত হইবে উহারা কিয়ামতের দিনেও কত নিকৃষ্ট সে পুরস্কার ইহা জনপদ সময়ের কতক সংবাদ যাহা আমি তোমার নিকট বর্ণনা করিতেছি ওয়াদের মধ্যে কতক এখনো বিদ্যমান এবং কতক নির্মূল হইয়াছে ওম ও যিক আমি উহাদের প্রতি জুলুম করি নাই কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল যখন তোমার প্রতিপালকের বিধান আসিল তখন আল্লাহ ব্যতীত যে ইলাস সময়ে তাহারা ইবাদত করিত তাহারা উহাদের কোনো কাজে আসিল না তারা ধ্বংস ব্যতীত উহাদের অন্য কিছু বৃদ্ধি করিল না এইরূপেই তোমার প্রতিপালকের শাস্তি তিনি শাস্তি দান করেন জনপদ সমূহকে যখন ওরা জুলুম করিয়া থাকে নিশ্চয় তাহার শাস্তি যে আখিরাতের শাস্তি কে ভয় করে ইয়াতে তো তাহার জন্য নিদর্শন আছে ইহা সেই দিন যেদিন সমস্ত মানুষকে আকত্র করা হইবে সেই দিন যেদিন এবং আমি নির্দিষ্ট কিছু কালের জন্য উহ স্থগিত রাখি মাত্র فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ عندما يحصل الى عندما يحصل الى الله عنهم فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِ النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ و لكن যাহারা হতভাগ্য তারা থাকিবে দোযোগে এবং সেখানে তাহাদের জন্য থাকিবে চিৎকার ও আত্মনাদ সেখানে তাহারা স্থায়ী হইবে যতদিন আকাশ মন্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে جديناك تمہار پرتی پالک unn roop ichcha karen nishchay tumar pratipalak tai karen jaha tini ichcha karen wa ammal ladina su'idu fa fil পক্ষান্তরে যারা ভাগ্যবান তারা থাকিবে জান্নাতে সেখানে তারা স্থায়ী হইবে যতদিন আকাশ মন্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে যদি তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন ইহা এক নির্বিচ্ছিন্ন পুরস্কার উল মুদু নয়া বুদু অব উহম ইং কবুল ও ইমু অহুম ও শুধু উহারা যাহাদের ইবাদত করে তাহাদের সম্বন্ধে সংশয় থাকিও না পূর্বে ইহাতে অতভেদ ঘটিয়াছিল তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত উহারা অবশ্য ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহ ছিল উহারা যাহা করে তিনি তো সে বিষয় সবিশেষ অবহিত সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হইয়াছ তাহাতে স্থির থাকো এবং তোমার সঙ্গে যাহারা ইমান আনিয়াছে তাহারাও স্থির থাকুক এবং সীমা লঙ্ঘন করিও না তোমরা যাহা করো নিশ্চয় তিনি তাহার সম্যক দ্রষ্টা কন ইনবুফত مِن মিন اللَّهِ লহিমিন অউলিয় ও মল কুমি দুণিল লহিমিন ঔলিয় আসু মল তু সৌ সীমা লঙ্ঘন করিয়াছে তোমরা তাহাদের প্রতি ঝুঁকিয়া পড়িও না পড়িলে অগ্নি তোমাদেরকে স্পর্শ করিবে এই অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কোন অভিভাবক থাকিবে না এবং তোমাদের সাহায্য করা হইবে না তুমি যারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য এক উপদেশ তুমি ধৈর্য ধারণ করো কারণ নিশ্চয় আল্লাহ নষ্ট করেন না তোমাদের পূর্ব যুগে আমি যাহাদেরকে রক্ষা করিয়াছিলাম তাহাদের মধ্যে অল্প কতক ব্যতীত সজ্জন ছিল না যারা পৃথিবীতে বিপর্যয় ঘটাইতে নিষেধ করিত সীমা লঙ্ঘনকারীরা যাহাতে সুখ স্বাচ্ছন্দ্য পাইত তাহারই অনুসরণ করিত এবং উহারা ছিল অপরাধী وَما كان رربّكليهلكَقرابِ غُمون وَأَهلهاَا مصْح تاررببالك إوب ننج فِ أنيب بجانَبم شكرب أطش أوهر তোমার প্রতিপালক ইচ্ছা করিলে সমস্ত মানুষকে এক জাতি করিতে পারিতেন কিন্তু তাহারা মতভেদ করিতেই থাকিবে তবে উহারা নয় যাহাদেরকে তোমার প্রতিপালক দয়া করেন এবং তিনি উহাদেরকে এই সৃষ্টি করিয়াছেন আমি জিন ও মানুষ উভয় দ্বারা যাহার নাম পূর্ণ করিবই তোমার প্রতিপালকের এই কথা পূর্ণ হইবি রাসুলদের ওই সকল বৃত্তান্ত আমি তোমার নিকট বর্ণনা করিতেছি যদ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি ইহার মাধ্যমে তোমার নিকট আসিয়াছে সত্য এবং যারা ইমান আনে না তাহাদেরকে বল তোমরা স্ব সবস্থানে কাজ করিতে থাকো আমরাও আমাদের কাজ করিতেছি تَنْتَظِرُونَ <متضروا> إِنَّا مُنْتَظِرُونَ एवं तुमरा প্রতীক্ষা করো আমরাও প্রতীক্ষা করিতেছি ولِلَّهِ غَيْبُ <متضر> <أمتضر> <متضر> <ولله> السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ আকাশ মন্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয় জ্ঞান আল্লাহরি এবং তাহারই নিকট সমস্ত কিছু প্রত্যান্বিত হইবে সুতরাং তুমি তাঁহার ইবাদত করো এবং তাঁহার উপর নির্ভর করো। তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন